ইন্টারনেটের প্রসার অর্থনৈতিক কর্মকাণ্ডে গানের গুরুত্বকে ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে শুরুতে ইন্টারনেট ছিল মূলত স্বনিয়ন্ত্রিত অর্থাৎ এটি নিজে থেকেই নিজের নিয়মকানুন তৈরি করত যা কিনা কিছু এশীয় রাষ্ট্রের পছন্দ ছিল না কারণ তারা সুশীল সমাজের ধারণার প্রতিসন্দিহান ছিল ইন্টারনেটের শুরুর দিকের কাঠামোর কিছু প্রযুক্তিগত উপাদান প্রায় শেষের দিকে যার জন্য ইন্টারনেট পরিচালনা ব্যবস্থার বিষয়ে একটি বৈশ্বিক ঐকমত্য প্রয়োজন এই প্রক্রিয়াটি বিকেন্দ্রীভূত থাকবে এবং অর্থনৈতিকভাবে এতটাই গুরুত্বপূর্ণ যে কেউ স্বেচ্ছায় নিজেকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে বাদ রাখতে চাইবে না এশিয়াকে হয় স্বীকার করতে হবে যে শুধুমাত্র বিশ্বাসযোগ্য ইন্টারনেট সম্প্রদায় এই আলোচনায় অংশ নিতে পারে এবং পরোক্ষভাবে আলোচনাকে প্রভাবিত করতে পারে অথবা তাদেরকে সেইসব রাষ্ট্রের তৈরি সমাধান মেনে নিতে বাধ্য হতে হবে বিশ্ব অর্থনীতিতে যাদের গুরুত্ব সাম্প্রতিক বছরগুলোতে কমে গেছে সূত্র মেনকেস মারসিন প্রিন্সিপালস অফ ইন্টারনেট গভর্ন্যান্স ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইনোভেশন ইন এশিয়া রিসার্চ পেপার্স অফ রোকলো ইউনিভার্সিটি অফ ইকোনমিক্স নং দুইশো সাতান্ন ২৬ জুন দুই সম্প্রতি কোভিড উনিশ মহামারী ইন্টারনেটের প্রাসঙ্গিকতা আরও বাড়িয়ে তুলেছে এই মডিউলে প্রাকৃতিক দুর্যোগ সুবিধাবঞ্চিত সম্প্রদায় এবং অন্যান্য বিষয়গুলি পরীক্ষা করা হবে বলে আশা করা হচ্ছে